সুর আলমোমিনুম ইহমান রাহী রহমান রহীম আল্লাহ নামে পৌলা হুম সি পদি হ as ye নগু <muchas> সন্দেহে সেসব ইমানদার মানুষরা মুক্তি পেয়ে গেছে যারা নিজেদের নামাজে একান্ত বিনায় অবনত হয় যারা অর্থহীন বিষয় থেকে বিমুখ থাকে যারা রীতিমতো জাকাত প্রদান করে যারা তাদের যৌন অঙ্গসমূহের হেফাজত করে তবে নিজেদের স্ত্রী কিংবা নিজেদের অধিকারভুক্ত দাসীদের ওপর এই বিধান প্রযোজ্য নয় এখানে হেফাজত না করার জন্য তারা কিছুতেই নিন্দনীয় হবে না অতঃপর এ বিধিবদ্ধ উপায় ছাড়া যদি কেউ অন্য কোনো পন্থায় যৌন কামনা চরিতার্থ করতে চায় তাহলে তারা সীমা লঙ্ঘনকারী বলে বিবেচিত হবে যারা তাদের কাছে রক্ষিত আমানত ও অন্যদের দেয়া প্রতিশ্রুতি সমূহের হেফাজত করে যারা নিজেদের নামাজ সমূহের ব্যাপারে সমাধিক যত্নবান হয় এ লোকগুলি হচ্ছে মূলত জমিনে আমার যথার্থ উত্তরাধিকারী জন্নাতুল ফেরদৌসের উত্তরাধিকারও এরা পাবে তারা সেখানে চিরকাল থাকবে সৃষ্টি প্রক্রিয়াটা লক্ষ্য করছি তাকে আমি শুক্র একটি সংরক্ষিত আমি এক ফোঁটা জমাট রক্তে পরিণত করি অতঃপর এ জমাট রক্তকে মাংস পরিণত করি কিছুদিন পর পিণ্ডকে অস্থি পরিণত করি তারপর এক সময় এ অস্থি গোষ্ঠের পোশাক পরিয়ে দিই অতপর বানানোর প্রক্রিয়া শেষ করে আমি তাকে সম্পূর্ণ ভিন্ন এক সৃষ্টি তথা মানুষ রূপে পয়দা করি আল্লাহ তালা কত উত্তম সৃষ্টিকর্তা কত নিপুণ তার সৃষ্টি সুনির্দিষ্ট সময় দুনিয়ায় কাটিয়ে এরপর আবার তোমরা মৃত হয়ে যাও তারপর কেয়ামতের দিন তোমরা সবাই পুনরুত্থিত হবে আমি তোমাদের উপর এসাত আসমান বানিয়েছি এবং আমি আমার সৃষ্ট সম্পর্কে মোটেই উদাসীন নই في رسول আসমান থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করেছি এবং তা প্রয়োজন মতো জমিনে সংরক্ষণ করে দেখেছি আবার এক সময় তা উড়িয়ে নিয়ে যাবার ব্যাপারেও আমি সম্পূর্ণ ক্ষমতাবান। তারপর জমিনে সংরক্ষিত সেই পানি দিয়ে তোমাদের জন্য খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করি তোমাদের জন্য তাতে প্রচুর ফল পাকরাও উৎপাদিত হয় আর তা থেকে তোমরা পর্যাপ্ত পরিমাণ আহার গ্রহণ করো আর জমিনে সংরক্ষিত পানি থেকে এক প্রকার গাছ সিনাই পাহাড়ের তেলের উপাদান নিয়ে জন্ম লাভ করে খাদ্য গ্রহণকারীদের জন্য তা ব্যঞ্জন হিসেবেও ব্যবহৃত হয় জন্য অবশ্যই চ্যতুস্পদ জন্তুর মাঝে প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে তার পেটের ভেতরে যা কিছু আছে তা থেকে আমি তোমাদের দুধ পান করাই ছাড়াও তোমাদের জন্য তাতে অনেক রয়েছে তার থেকে তোমরা আবার কিছু আছে তার উপর তোমরা বাহন হিসেবে সাওয়ার হও অবশ্য জল যান তোমাদের আরোহণ করানো হয় অবশ্যই আমি নুহকে তার জাতির কাছে হেদায়ত নিয়ে পাঠিয়েছিলাম से इबादत करो एकम्रल्ला तुम्हारे द्वित नहीं तुम्हरा कि भय करबे ना Hmm. Um. ও আনটি وانت <تصفيق> ا তখন জাতির মোড়লরা যারা তার আগে থেকে কুফরি করছিল এ কথা শুনে অন্যদের বলল এ ব্যক্তি তো তোমাদের মতো একজন মানুষ আসলে তোমাদের নেতৃত্ব করতে চায় আল্লাহ তারা যদি নবী পাঠাতেই চাইতেন। তাহলে ফেরেস্তাদেরই নবী করে পাঠাতেন আমরা তো এমন কোন কথা আমাদের পূর্বপুরুষদের জামানায়ও ঘটেছে বলে শুনিনি মূলত এ মানুষটি এমন যার মধ্যে মনে হয় কিছু পাগলামি এসে গেছে অতএব তোমরা তার কোন কথায় কান দিও না বরং এর ব্যাপারে কয়েকটা নির্দিষ্ট দিন পর্যন্ত অপেক্ষা করো, হয়তো সে এমনি যাবে একথা শুনে নূহ তার মালিকের কাছে দোয়া করল হে আমার মালিক এরা যেভাবে আমাকে মিথ্যা সাব্যস্ত করল তুমি সেভাবেই তাদের মোকাবেলায় আমাকে সাহায্য করো অতঃপর আমি তার কাছে ওহি পাঠালাম তুমি আমার তত্ত্বাবধানে আমারই ওহি অনুযায়ী একটি নৌকা প্রস্তুত করো। তারপর যখন আমার আজাবের আদেশ আসবে এবং জমিনের চুল্লি প্লাবিত হয়ে যাবে তখন কিছু থেকে এক এক জোড়া নৌকায় উঠিয়ে নাও তোমার পরিবার পরিজন উঠিয়ে নেবে তবে তাদের মধ্যে যার ব্যাপারে আল্লাহ আল্লাহতলা সিদ্ধান্ত এসে গেছে সে ছাড়া দেখো যারা জুলুম করেছে তাদের ব্যাপারে আমার কাছে কোন আর্জি পেশ করো কেননা মহাপ্লাবনে আজ তারা নিমজ্জিত হবেই তারপর যখন তুমি এবং তোমার সাথীরা নৌকায় আরোহণ করবে তখন শুধু বলবে সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য उधार कर हे मालिक तुम्हें जमीन कौन बरकतर नाम दाओ एकम्र तुम पारो शांति क्या नाम na uh, देह ए कहानी मध्य कूद्रतर मानुषर परीक्षा तो सब समय नहीं थी एक्ति पायदा अतपर तर डुबी जर दावत हि तुम्हारा एक आल्ला तला इबादत करो तिर छाड़ा तुम्हारा माहूद नहीं तुम्हारा नुहर जरूर भय आजब देखे a নবীর কথা শুনে তার জাতির নেতৃস্থানীয় লোকজন যারা আল্লাহকে অস্বীকার করেছে মিথ্যা সাব্যস্ত করেছে পরকালে আল্লাহ তালার সাথে সাক্ষাতের বিষয়টিকে সর্বোপরি যাদের আমি দুনিয়ার জীবনে প্রচুর ভোগ সামগ্রী দিয়ে রেখেছিলাম তারা অন্য লোকদের বলল এ ব্যক্তিটি তোমাদের মতো মানুষ ছাড়া অন্য কিছু নয় তোমরা যা খাও সেও তা খায় তোমরা যা কিছু পান করো সেও তা পান করে وَلَإِنْ أَقْتَلْتُمْ بَشَرًا مِثْلَ هَٰذَا فَقَدْ قَتَلْتُمْ بَشَرًا مِثْلَهُ তোমরা যদি তোমাদেরই মতো একজন মানুষকে নবী মনে করে তার কথা মেনে চলো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে ব্যক্তিটি কি তোমাদের সাথে এই ওয়াদা করেছে যে তোমরা যখন মরে যাবে যখন তোমরা মাটি ও হাড্ডিতে পরিণত হয়ে যাবে তখন তোমাদের সবাইকে কবর থেকে আবার উঠিয়ে আনা হবে আসলে এই যে বিষয়টি যা দিয়ে তোমাদের সাথে এ ওয়াদা করা হচ্ছে এটা মানুষের বৈষয়িক বুদ্ধি থেকে অনেক দূরে এবং ধরা ছোঁয়ারও অনেক বাইরে তারা বলল কিসের আবার পুনরুত্থান দুনিয়ার জীবনই তো হচ্ছে আমাদের একমাত্র জীবন আমরা এখানে মরব এখানেই বাঁচব আমাদের কখনোই আবার পুনরুত্থিত করা হবে না নবুতের দাবিতার এই ব্যক্তিটি হচ্ছে এমন এক মানুষ যে এসব কথা দ্বারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিচ্ছে আমরা তার উপর ইমান আনব না وَنَعْمَ مَا قَنِينُ لَدَيْنَا يَسْبَحُونَ لَنَا دِيمًا فَأَخَذَتْ رُوحٌ قَوْحُ بِحَسَقٍ فَزَعْنَا مِنْهُمْ وَفَأ Ah! Uh -huh. su nga kan la buu fa ban ba bon এদের মিথ্যাচার দেখে সে নবী আল্লাহ কাছে দোয়া আল্লা বলল হে আমার মালিক তুমি এদের মিথ্যার মোকাবেলায় আমাকে সাহায্য করো আল্লাহ তালা বললেন হ্যাঁ তুমি ভেব না অচিরেই এরা নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হবে অথবা সত্যি সত্যি একদিন আমার এক মহাতাণ্ডব এসে তাদের উপর মরণ আঘাত হান্ড এবং আমি মুহূর্তের মধ্যে তাদের সবাইকে তরঙ্গ তাড়িত আবর্জনের স্তূপ সদৃশ্ব বস্তুতে পরিণত করে দিলাম অতঃপর সবাই বলে উঠল আল্লাহর গজব নাজির হোক জালিম সম্প্রদায়ের উপর আমি তাদের ধ্বংসের পর আরো অনেক জাতিকেই সৃষ্টি করেছি কোন জাতি তার দুনিয়ার বাঁচার কাল যেমন ত্বরান্বিত করতে পারেনি তেমনি সময় এসে গেলে अतपर ध्वस कर पेनेमिक नम्बर लगिए दिए तर एक दिन इतिहास कहषय परिणत करध्वस हमसे যারা আল্লাহ তালার উপর ইমান আনেনি তুমি এক সময় আমার আয়াতসমূহ ও সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়ে মুসা এবং তার ভাই হারুনকে পাঠিয়েছি তাদের আমি পাঠিয়েছি ফেরাউন ও তার পারিশের কাছে কিন্তু তারা তাদের মেনে নেওয়ার বদলে অহংকার করল তারা ছিল স্পষ্টত একটি নফরমান জাতি তারা বলতে লাগল আমরা কি এমন দুজন মানুষের পরিমাণ আনব যারা আমাদের মতোই মানুষ অপরদিকে তাদের জাতীয় হচ্ছে আমাদের সেবা তারা তাদের উভয়কে মিথ্যাবাদী বলল फल त्वसप्राप्त मानुष्ट दलभुक्त हो गूस केत लोक हिदायत लाभ करते ঈশা ও তার মাকে আমার ক্ষুদ্রতের নিদর্শন বানিয়েছি এবং তাদের এক নিরাপদ ও প্রশ্রবণ বিশিষ্ট উচ্চ ভূমিতে আমি আশ্রয় দিয়েছি হে আমার সুররা তোমরা পাক পবিত্র জিনিস খাও হামেশা নিক আমল করো কেননা তোমরা যা কিছু করো সে সম্পর্কে আমি সবিশেষ অবহিত আছি এই যে তোমাদের জাতি তা কিন্তু দিনের বন্ধনে একই জাতি আর আমি হচ্ছি তোমাদের একমাত্র মালিক অতএব তোমরা আমাকেই ভয় করো কিন্তু লোকেরা নিজেদের মাঝে এ মৌলিক বিষয়টাকে বহুধা ধাবিভক্ত করে দিয়েছে আর প্রত্যেক দলের কাছে যা কিছু আছে তা নিয়েই তারা পরিতুষ্ট অতএব নবী তুমি তাদের একটা সুনির্দিষ্ট সময়ের জন্য নিজে নিজ বিভ্রান্তিতে পড়ে থাকার জন্য ছেড়ে দাও ধরে নিয়েছে আমি তাদের যে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করছি এবং তার অর্থ এই যে আমি সব সময় তাদের জন্য সকল প্রকার কল্যাণ ত্বরান্বিত করে যাব না আসলে তা নয় কিন্তু এরা তো সে সম্পর্কে কিছুই বোঝে না والذي মালিকের ভয়ে সদা ভীত সন্ত্রস্ত থাকে যারা তাদের মালিকের নাজিল করা উপর আয়াত আনে। যারা তাদের মালিকের মালিকানা সাথে শরিক করে না যারা তার পথে যা কিছু দিতে পারে হস্তে দান করে তারপরেও তাদের মন ভীত ও কম্পিত থাকে তাদের একদিন তাদের মালিকের কাছে ফিরে যেতে হবে সত্যিকার অর্থে এটাই হচ্ছে সেসব মানুষ যারা নেকির কাজে সদা তৎপর উপরন্তু তারা সবার চাইতে অগ্রগামীও আমি কারো উপরই তার সাধ্যাতিক বোঝা চাপাই না প্রত্যেক মানুষের আমল সংক্রান্ত একটি গ্রন্থ আমার কাছে সংরক্ষিত আছে যা তাদের অবস্থা ঠিক ঠিক বলে দেবে আর এ ব্যবস্থাপনায় তাদের উপর কোন জুলুম করা হবে না বরং তাদের অন্তর এ বিষয়ে আধারে আচ্ছন্ন হয়ে আছে এছাড়াও তাদের জীবনে আরও বহুতর খারাপ কাজ আছে যা তারা সব সময় করে থাকে এরা এসব কাজ থেকে কখনো ফিরে আসে না যতক্ষণ না আমি তাদের ঐশ্বর্যশীল লোকদের শাস্তি দ্বারা আঘাত করি তখন তারা সাথে সাথেই আত্মনাদ করে ওঠে তখন বলা হবে আজ আর আত্মনাদ করো না তোমাদের আমার পক্ষ থেকে কোনো সাহায্য করা হবে না যখন আমার আয়াত সমূহ তোমাদের সামনে পড়ে পড়ে শোনানো হতো তখন তোমরা আমার নবীদের আওয়াজ শোনা মাত্রই उल्टो दिखे सर पड़ते सर पड़ते नेहैायत दम्भ पड़े पर मजलिसे गए अर्थहीन गल्प गुजब जुड़े कलम कुरानी चिंता भावना करना किसी नतून किस तरह बाप दादा आसें بل جاءوا بالحق قيوان ترهبهم الحقيقة يرون وانوي تتعالى حق في السماوات والأرض ومن فيهم অথবা তারা কি তাদের রসুলকে চিনতে পারেনি যে যে জন্যে তারা তাকে অস্বীকার করছে কিংবা তারা কি একথা বলে তার সাথে কোন রকম পাগলামি রয়েছে বরং আসল কথা হচ্ছে রসুল তাদের কাছে সত্য নিয়ে হাজির হয়েছে এবং তাদের অধিকাংশ লোকই এ সত্যকে অপছন্দ করে যদি এমন হতো সত্য তাদের হয়ে যেত। তাহলে আসমান সমূহ ও জমিন এবং আরো যা কিছু এই উভয়ের মাঝে আছে এক গোটা ব্যবস্থাপনা কবেই ভেঙে বিশৃঙ্খল হয়ে পড়ত পক্ষান্তরে আমি তাদের কাছে তাদের নিজেদের কাহিনী নিয়ে এসেছি কিন্তু আশ্চর্য তারা এখন তাদের নিজেদের কথাবার্তা থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে হে কি এরা মনে করে। তুমি এদের কাছে দিন পৌঁছানোর জন্য কোন রকম পারিশ্রমিক দাবি করছ অথচ তোমার মালিকের দেয়া পারিশ্রমিক এদের পার্থিব ও পারিশ্রমিকের তুলনায় অনেক উৎকৃষ্ট আর তিনি তো হচ্ছেন সর্বোত্তমাতা لتدعوهم إلى صراط مستقيم وإن الذين لا يؤمنون بالآثرة عن الصراط لو رحمناهم وكشفنا ما بهم من ضرين لنجوا في طغيانهم يحمهون ولقد أخذناه تكامل <تصفيق> सठी पथ आहवान करा आखिर तर ईमान आने ना तेवल हेता हेतर सठीक पथ विच्युत हो जा दया करी विपद मुसीबत तरह आपत हो তা যদি দূর করে দিই তাহলেও এরা নিজেদের নাফরমানিতে শক্তভাবে বিভ্রান্ত হয়ে পড়বে আমি এদের কঠোর আজাব দ্বারা পাকড়াও করলাম তারপরও এরা নিজেদের মালিকের প্রতি নত হল না এবং কখনো এরা কাতর প্রার্থনাটুকু পর্যন্ত আমার কাছে পেশ করল না অতপর যখন সত্যি আমি এদের ওপর কঠোর আজাবের দোয়া খুলে দেব তখন তুমি দেখবে এরা হতাশ হয়ে পড়ছে হে মানুষ তিনি আল্লাহতালা যিনি তোমাদের শোনার জন্যে কান দেখার জন্যে চোখ ও চিন্তা গবেষণা করার জন্য একটি মন দিয়েছেন কিন্তু তারা এসব দানের শখুর খুব অল্পই আদায় করেন তিনি তোমাদের সৃষ্টি করে জমিনে তোমাদের বংশ বিস্তার করে চারিদিকে ছড়িয়ে রেখেছেন একদিন তোমাদের সবাইকে আবার তার কাছেই একত্রিত করা হবে ওহ অহু Ban nos তিনি তোমাদের জীবন দান করেন তিনি তোমাদের মৃত্যু ঘটান রাত দিনের আবর্তনও তাঁর ইচ্ছায় সংঘটিত হয় এত সব কিছু দেখেও তোমরা কি সত্য অনুধাবন করবে না নবীদের সামনে এরাও কিন্তু সে ধরনের অর্থহীন কথাই বলে যেমনি করে তাদের আগের লোকেরা বলেছে তারা বলেছিল আমরা যখন মরে যাব আমরা যখন মাটি ও পরিণত হয়ে যাব তখন কি আমরা পুনরুত্থিত হব তারা বলে আসলে এভাবেই আমাদের ও আমাদের পূর্ববর্তী লোকদের পুনরুত্থানের ওয়াদা দিয়ে আসা হচ্ছে মৃত্যুর পর আবার জীবন লাভের এ কথাগুলো অতীতের দিনের উপকথা ব্যতীত আর কিছুই নয় হে নবী এতে জিজ্ঞেস করো যদি তোমরা জানো তাহলে বলো এ জমিনে এবং এখানে যা কিছু সৃষ্টি আছে তা কার মালিকানাধীন ওরা বলবে হ্যাঁ সবকিছুই আল্লাহর তুমি বলো এর পরেও তোমরা কি চিন্তা ভাবনা করবে না তুমি এদের আরও জিজ্ঞেস করো এ সাত আসমান ও মহান আরসের অধিপতি কে ওরা জবাব দেবে এ সবকিছুই আল্লাহর তুমি বলো তারপরও তোমরা কি আল্লাহকে ভয় করবে না তুমি আবারও জিজ্ঞেস করো যদি তোমরা সত্যি সত্যি জানো তাহলে বলো কার হাতে রয়েছে আসমান জমিন সব কিছুর একক কর্তৃত্ব হ্যাঁ তিনি যাকে ইচ্ছা তাকেই পানা দেন কিন্তু তার বিরুদ্ধে কেউ কাউকে পানা দিতে পারে না वरा आबार बोल हाँ महान अल्लाह तलामी बोल ए सत्वे तुम्हारा कैमनिभ्रांत আসলে আমি তো সত্য কথা এদের কাছে পৌঁছে দিয়েছিলাম কিন্তু এরা সবাই মিথ্যা আল্লাহ কাউকেই সন্তান হিসেবে গ্রহণ করেননি না তার সাথে অন্য কোনো মাবুদ রয়েছে যদি তার সাথে অন্য কোনো মাবুদ থাকত তাহলে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি দিয়ে আলাদা হয়ে যেত এবং এ মাবুদরা একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করতে চাইত এরা যা কিছু আল্লাহতালা সম্পর্কে বলে তিনি তার থেকে অনেক পবিত্র ও মহান উপস্থিত অনুপস্থিত সবকিছুর সম্মুখ ওয়াকে ভাল তিনি সুতরাং এরা আল্লাহতালার সাথে অন্যদের যেভাবে শরিক করে তিনি তার চাইতে অনেক পবিত্র হে আমার মালিক যে ওয়াদা এ কাফেরদের সাথে করা হচ্ছে তা যদি আমাকে দেখাতেই চাও তাহলে হে আমার মালিক তুমি আমাকে জালেম সম্প্রদায়ের মধ্যে সামিল করে এ আজাব প্রত্যক্ষ করায়ও না হে নবী আমি তাদের কাছে যে আজাবের ওয়াদা করেছি তা অবশ্যই তোমাকে দেখাতে সক্ষম لَنُوقِعَ لَهُم بِمَا يَصِفُونَ وَأَفْضِل তোমার সাথে কোন খারাপ ব্যবহার করলে তুমি এমন পন্থায় তা দূর করার চেষ্টা করো যা হবে নিতান্ত উত্তম পন্থা আমি তো ভালো করেই জানি ওরা তোমার ব্যাপারে কি বলে সে ব্যাপারে উদ্বিগ্ন না হয়ে তুমি বরং বলো হে আমার মালিক শয়তানদের যাবতীয় ওয়সবাসা থেকে আমি তোমার পানা চাই আরো বলো হে আমার মালিক আমি এ থেকেও তোমার পানা চাই যে শয়তান আমার ধারে কাছেও ঘেঁচবে না এমনকি এ অবস্থায় যখন এদের কারো মৃত্যু এসে হাজির হবে हि हमार मालिक तुम्हें हमको और एक बार पृथ्वी फेरत पाठाओ সেখানে গিয়ে এমন কিছু নেকাজ আমি করে আসতে পারি যা আমি আগে ছেড়ে এসেছি তখন বলা হবে না তার কখনো হাবার নয় মূলত সেটা হচ্ছে এক অসম্ভব কথা যা সে শুধু বলার জন্যই বলবে। জন্য মৃত ব্যক্তিদের সামনে একটি জবনিকা তাদের আড়াল করে রাখবে সেদিন পর্যন্ত যেদিন তারা কবর থেকে পুনরুত্থিত হবে অতঃপর যেদিন শিঙায় ফোঁ দেয়া হবে সেদিন মানুষ এমনই দিশে হারা হয়ে পড়বে जर मध्य आत्मयतार बंधन बोलते कि अवशिष्ट था एक, एक के किस एक जिज्ञेस करते जा تلفحوا যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই হবে সেসব মানুষ যারা মুক্তিপ্রাপ্ত আর যাদের নেকির পাল্লা হালকা হবে তারা হবে সেসব ব্যর্থ মানুষ যারা নিজেদের জীবন মিথ্যার পিছনে বিনষ্ট করে দিয়েছে তারা জাহান নামে থাকবে চিরকাল জাহান নামের আগুন তাদের মুখমণ্ডল জ্বালিয়ে দেবে তাতে তাদের চেহারা জড়ে বিভৎস হয়ে যাবে তাদের যখন জিজ্ঞেস করা হবে এমন অবস্থাকে কি হয়নি যে আমার আয়াতসমূহ তোমাদের সামনে পড়ে শোনানো হয়েছিল এবং তোমরা তা অস্বীকার করেছি তারা বলবে হে আমাদের মালিক আমাদের দুর্ভাগ্য চারিদিক থেকে আমাদের ঘিরে ধরে ছিল এবং নিশ্চয়ই আমরা ছিলাম গোমরাহ সম্প্রদায় হে আমাদের মালিক তুমি আজ আমাদের এই আগুন থেকে বের করে নাও আমরা যদি দ্বিতীয়বার দুনিয়ায় ফিরে গিয়ে সীমা লঙ্ঘন করি তাহলে অবশ্যই আমরা জালেম হিসেবে পরিগণিত হব অপমানিত হয়ে সেখানে পড়ে থাকো আজ কোনো কথাই আমাকে বলো না অবশ্যই আমার বান্দাদের মধ্যে একদল আছে যারা বলত হে আমাদের মালিক আমরা তোমার উপর ইমান এনেছি আমাদের ত্রুটি করে অতএব তুমি আমাদের উপর দয়া করো তুমি হচ্ছে দয়ালুদের মধ্যে সর্বোৎকৃষ্ট দয়ালু অতপর তোমরা তাদের উপহাসের বস্তু বানিয়ে রেখেছিলে এমন কি তা তোমাদের আমার স্মরণ পর্যন্ত ভুলিয়ে দিয়েছে আর তো তাদের দিয়ে হাসি তামাশাই করতে তাদের ধৈর্যের কারণেই আজ আমি তাদের এই প্রতিফল দিলাম মূলত তারাই হচ্ছে সত্যিকার অর্থে সফল মানুষ আল্লাহ তালা বলবেন বলতো তোমরা পৃথিবীতে কত বছর কাটিয়ে এসেছ তারা বলবে আমরা সেখানে অবস্থান করেছিলাম একদিন কিংবা একদিনের কিছু অংশ তুমি না হয় তাদের কাছে জিজ্ঞেস করো যারা হিসাব রেখেছে আল্লাহ আল্লাহতালা বলবেন আসলে তোমরা পৃথিবীতে খুব সামান্য সময়ই কাটিয়ে এসেছ কত ভালো হতো যদি তোমরা এ কথাটা ভালো করে জানতে তোমরা কি সত্যি সত্যি এটা ধরে নিয়েছ আমি তোমাদের এমনিই পয়দা করেছি এবং তোমাদের কখনোই আমার কাছে ফিরে আসতে হবে না? না তা আল্লাহ তিনি ছাড়া আর কোনো মহবুদ নেই সম্মানিত আরসের একক অধিপতিও তিনি অতএব যে ব্যক্তি আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্য কোনো মাহবুদকে ডাকে তার কাছে যার জন্য কোন রকম সনদ নেই সে যেন জেনে রাখে তার হিসাব তার মালিকের কাছে যথার্থই মজুদ আছে সেদিন তারা কোনো অবস্থায় সফল কাম হবে না যারা তাকে অস্বীকার করেছে হে নবী তুমি বলো হে আমার মালিক আমায় ক্ষমা করো কেননা তুমি হচ্ছ দয়ালুদের মধ্যে সর্বোৎকৃষ্ট